সুনিশ্চিত বিষয় সুনিশ্চিত বিষয় কি আপনি কি কিছু জানেন সেই সুনিশ্চিত বিষয় কি আদ সামুদ আদো মহা প্রলয়কে মিথ্যা বলেছিল অতপর সামুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ঙ্কর বিপর্যয় দ্বারা এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড বায়ু দ্বারা যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম আপনি তাদেরকে দেখতেন যে তারা অসার খর্যুর কাণ্ডের মতো ভূপাতিত হয়ে রয়েছে আপনি তাদের কোন অস্তিত্ব দেখতে পান কি ফিরাউন তার পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল তারা তাদের পালনকর্তার রসুলকে অমান্য করেছিল ফলে তিনি তাদেরকে কঠোর হস্তে পাকরাও করলেন যখন জলোচ্ছ্বাস হয়েছিল তখন আমি তোমাদেরকে চলন্ত নৌজানে আরোহণ করিয়েছিলাম যাতে এই ঘটনা তোমাদের জন্য স্মৃতির বিষয় এবং কর্ণ এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে একটি মাত্র ফুৎকার এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চূর্ণ বিচীর্ণ করে দেওয়া হবে এবং সেই দিন কেয়ামত সংঘটিত হবে সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে এবং ফেরেস্তাগণ আকাশে প্রান্তদেশে থাকবে ও আটজন ফেরেস্তা আপনার পালনকর্তার আড়সকে তাদের ঊর্ধ্বে বহন করবে সেই দিন তোমাদেরকে উপস্থিত করা হবে তোমাদের কোনো কিছু গোপন থাকবে না অতপর যার আমল নামা ডান হাতে দেওয়া হবে সে বলবে নাও তোমরাও আমল নামা পড়ে দেখো আমি জানতাম যে আমাকে হিসাবে সম্মুখীন হতে হবে অতঃপর সে সুখী যাপন করবে সূর্যজন নাতে তার ফলসমূহ অবনমিত থাকবে বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে তার প্রতিদানে তোমরা খাও এবং পান করো তৃপ্তি সহকারে যার আমল নামা তার বাম হাতে দেওয়া হবে সে বলবে হায় আমায় যদি আমার আমল নামা দেওয়া না হতো আমি যদি না জানতাম আমার হিসাব হায় আমার মৃত্যু যদি শেষ হতো আমার ধনসম্পদ আমার কোনো উপকারে আসল না আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল ফেরেস্তাদেরকে বলা হবে ধরো একে গলায় বেড়ি পড়িয়ে দাও অতপর নিক্ষেপ করো জাহান নামে অতপর তাকে শৃঙ্খলিত কর সত্যুরগজ দীর্ঘ এক শিকলে নিশ্চয় সে মহান আল্লাতে বিশ্বাসী ছিল না এবং মিসকিনকে আহার্য দিতে উৎসাহিত করত না অতএব আজকের দিন এখানে তার কোনো সুর নেই এবং কোনো খাদ্য নেই ক্ষত পূজবেদিত। পুজ ব্যতীত গোনাহগার ব্যতীত কেউ এটা খাবে না তোমরা যা দেখো আমি তার শপথ করছি এবং যা তোমরা দেখো না তার নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসুলের আনিত এবং এটা কোনো কবির কালাম নয় তোমরা কমই বিশ্বাস করো এবং এটা কোনো অতীন্দ্রিয়বাদীর কথা নয় তোমরা কমই অনুধাবন করো এটা বিশ্ব পালন কাছ থেকে অবতীর্ণ সে যদি আমার নামে কোনো কথা রচনা করত তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম অতপর কেটে দিতাম তার গ্রীবা তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না। এটা আল্লাহ ভিরুদের জন্য অবশ্যই একটি উপদেশ আমি জানি যে তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যা আর করবে নিশ্চয়ই এটা কাফিরদের জন্য অনুতাপের কারণ নিশ্চয়ই এটা নিশ্চিত সত্য अतएव आपनी आ महान पालनकर् नाम पवित्रता वर्णना कर